উসমান ইবনু আফান রাজিয়াল্লাহ তাল্লাহ্ন মুক্ত করা দাস হুমরান রহমতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি উসমান রাজিয়াল্লাহ তাল্লাহনুকে অজুর পানি আনাতে দেখলেন অতপর তিনি সেই পাত্র হতে উভয় হাতের ওপর পানি ঢেলে তা তিনবার ধুলেন অতপর তার ডান হাত পানিতে ঢোকালেন অতপর কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন অতপর তার মুখমণ্ডল তিনবার এবং উভয় হাত কোন পর্যন্ত তিনবার ধুলেন অতপর মাথা মাসু করলেন অতপর উভয় পা তিনবার ধোয়ার পর বললেন আমি নবী সাল্লা আমার আমারে অজু ন্যায় অজু করতে দেখেছি এবং আল্লাহ রাসুল সাল্লা উল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার এই অজু ন্যায় অজু করে দুর আকাশ সালাদ আদায় করবে এবং তার মধ্যে অন্য কোনো চিন্তা মনে আনবে না আল্লাহ তালা তার পূর্বকৃত সকল গুণা ক্ষমা করে দেবেন